হম yeah. হম E-Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيو درشق مندولي امرا ترابق بحبه جالسونا كورسلام درمو بیبسائي در کچو عرثو پر جن جا اصول بوئدونا تادر بیپار سوطب کو هن سابدان هن تادر کے اپنا را سابدان کرن ای بیبسا ته کے আপনি নিজে সম্পর্ক মুক্ত হন এবং তাদেরকেও সম্পর্ক মুক্ত করুন এরকমই একটা ব্যবসা আছে যেখানে মানুষ টাকা পয়সা ব্যয় করে এবং এক শ্রেণীর মানুষ তাতে টাকা পয়সা উপার্জন করে ঘর বন্ধ করা ঘর বন্ধ করা যখন কোনো ঘরে অশান্তি চলে আর সাধারণত ঘরে অশান্তি চলে অভাবে নচেত স্বভাবে দেখবেন যে ঘরে অশান্তি চলছে সে ঘরে নিশ্চয়ই অভাব আছে আর না হয় সে ঘরের লোকের স্বভাব হল এইভাবে ঝগড়া করা মুরগি লড়াই করা এখন যদি কোনো ঘরে অশান্তি আসে ঘরে রোগ লেগেই থাকছে এককে ধরছে এককে ছাড়ছে এককে ধরছে এক্কে ছাড়ছে পয়সা খরচ হয়ে যাচ্ছে পয়সা উপার্জন হচ্ছে না আয়ে বরকত নেই শুধু ব্যয় সেই সময়ে অনেক ঘরওয়ালা মনে করে যে আমার ঘরে কিছু ঢুকেছে আর তার জন্য ঘর বন্ধ করতে হবে ঘর বন্ধ করবেন কোন দিক দিয়ে আপনার জানলা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন আর আকাশের দিকটা কি করে বন্ধ করবেন বলছে হ্যাঁ ঘর বন্ধ করা হবে তাবিজ তুবিস দিলে পরে ঘর বন্ধ হয়ে যাবে তো জানলা দরজায় তাবিজ লিখলে শয়তান ঢুকবে না বা ব্যবহারকাতি ঢুকবে না বা কোন অসুখ বিসুখ রোগ ঢুকবে না আর এই সামনের দিকে যে ঢুকবে তা বলছে না ঢুকবে না ওই যে আপনারা বলেন না কাতার সোজা করো আর বিলিয়ে দাঁড়াও ফাঁক রেখো না ফাঁক থাকলে পরে শয়তান ঢুকে যাবে তো শয়তান ফাঁকে ঢুকবে আর আগে পেছনে থাকতে পারবে না শয়তান তো আগেও থাকতে পারে পেছনেও থাকতে পারে তো মাঝখানে ঢুকবে কেন এই যুক্তি দিয়ে তারা ঘর বন্ধ করে আর বলে কি যে ঘরের দরজায় দরজায় যদি তাবিজ লটকে দেওয়া হয় ঘরের কোণে যদি ভাঁড় ফুঁতে দেওয়া হয় ওই যে তাতে ভাঁড়ে জানেন তো কী কী থাকে সিঁদুর হ্যাঁ তারপরে কি কি বড় দুঃখের বিষয় আমি জানি বা আপনারাও জানেন যে অনেক কিছু আমাদের পার্শ্ববর্তী পরিবেশ থেকে এসে আমাদের ঘরে ঢুকেছে আপনারা পাড়াগ্রামে যারা গেছেন দেখেছেন পাড়াগ্রামে যে সমস্ত মাটির ঘর মাটির ঘরের কাঠের ছাউনি বা চালের ছাউনি কাঠের যে আপনার এ থাকে করি থাকে সেই করি কাঠে লক্ষ্য করবেন সিঁদুর দিয়ে কিছু লেখা আছে দেখবেন খেয়াল করে করিকাঠ যেটা মেন কাঠ যেটা যার ওপরে চালটা আটকে থাকে টিনের চাল কিংবা খড়ের চাল দেখবেন সেখানে সিন্দুর দিয়ে কিছু লেখা আছে সেটা কি এই সিঁদুর কোথেকে এলো এই সিন্দুর কি আমাদের সিঁদুর তো আমাদের কাজের কিছু না দোকানে দোকান খুলেছে শুভ খাতা হবে কি বলেটাকে বছরের নববর্ষের হাল খাতা হাল খাতা হবে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ধূপ ধুনো দিয়ে আ তারপরে দেখবেন দরজায় আম পাতা ঝুলিয়ে দিয়ে সিঁদুর দিয়ে কী সব আঁকা বাঁকা লেখা ইত্যাদি হয় এটা কি আমাদের পাশ থেকে এসেছে দোকান খুলে বসলো দোকানে বসার সময় দাঁড়িপাল্লাতে পানি ছিটিয়ে দিল, ধূপবাতি জ্বালিয়ে দিল, ধূপটা নিয়ে এখানে এদিক ওদিক করে আ নম নম নমস্তে এসব করলো এসব কি আমাদের ওখান থেকে এসেছে অন্ধভাবে শিখেছি ওরা করে আমরা করছি অন্ধভাবে আমরা সিঁড়ি শিখেছি মুশ্রিকদের কাছ থেকে এইভাবে আমরা ঘর বন্ধ করি যেখানে আমরা সিঁদুর ব্যবহার করি আমাদেরকে হুজুর কিনতে বলেন আমরা কিনে নিয়ে আসি সিঁদুর নিয়ে এসো মোমবাতি নিয়ে এসো ধূপবাতি নিয়ে এসো তারপরে আরও কিছু কিসাব আছে পেরেক পেরেক লোহা চাই দেখেন লোহা লোহা বলছিলাম না লোহাতে অনেকের রাকিদা আছে আগে বলছিলাম যে সঙ্গে লোহা নিয়ে যায় কি জন্য যাতে করে জিনে দৃষ্টি আকর্ষণ না করে বা জিন না পায় বদ নজর না লাগে ওই যে লগন ধরার সময় ব্যবহার করে লোহা এখানে জিন থেকে জন্য ব্যবহার করা হয় যেমন হুজুরকে ভাত দেওয়ার সময় লোহা নিয়ে যায় সাথে অনেকে কাঁচা মরিচ লঙ্কা যেটা কাঁচা লঙ্কা সাথে দেয় এটা কেন বলছে নজর আসবে না হ্যাঁ কোনো দৃষ্টি আকর্ষণ হবে না কি সব আজীব আজীব বিশ্বাস আমি বিদ্যর্পণে শেষের দিকে এইসব নমুনা কিছু লিখেছে বিদ্যা দর্পণে এখন ঘর বন্ধ করার সময়ে ঘরে চার কোনে চারটে কি দেওয়া হয় ভাঁড় পোতা হয় এবং তাতে ওই পেরেক দিয়ে সিঁদুর দিয়ে পোতা হয় আর প্রত্যেক সাতশো ছিয়াশি আর কি সব ইরিং বিরিং নম্বর লিখে ছিটিয়ে দেওয়া হয় আবার অনেক সময় করা হয় কি ঘরের মাঝখানে একটা বাঁশের লগির ডগাতে আয়না বেঁধে দিয়ে বলে ঘর বন্ধ ব্যাস ঘরের লোকেরা ঘরবাসীরা নিশ্চিন্ত যে আমার ঘর বন্ধ আর আমার ঘরে কোন রকমের জিন আসবে না কোনো ভূত আসবে না কোনো বেবরকতি আসবে না কোনো রোগ আসবে না কোনো বালা আসবে না কোন জ্বালা আসবে না এখন থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হবে এখন থেকে এই ঘরের আয় বরকত হুর করে বৃদ্ধি পাবে তখন মানসিকভাবে এদের প্রস্তুতিও থাকবে তাই না যখন এই চিকিৎসা করিয়েছে তখন স্ত্রীও ভাবে যে না এবার ঝগড়া করলে হবে না কারণ ঘর বাঁধা আছে আর স্বামীও ভাববে যে এর সঙ্গে কলহ করলে হবে না ঘর বেঁধেছি এমনিতেই তখন সংসারে শান্তি আসবে বাস হুজুর কত টাকা লাগবে দেন পাঁচ হাজার টাকা লাগে তিন হাজার টাকা দেন আপনি কম করি হবে সমস্যা নেই কিন্তু এই যে পদ্ধতিটা আপনি ব্যবহার করলেন তাদের সরল মনকে ভাবে ভুলিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে এই করলে আপনার ঘর বন্ধ হয়ে গেল অতএব আপনার ঘরে আর কোনো রকমের ক্ষতি হবে না এই পদ্ধতি কি ইসলামের না আপনার নিজের যদি আপনার নিজের হয় তাহলে বিদাত অথবা সিরিক সিরিক তো অবশ্যই এবং বিদাত উপায়ে আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন ঘর বন্ধ করলেন এবং তার মাধ্যমে পয়সা খেলেন সেটা কি হালাল না হারাম নিঃসন্দেহে হারাম সির্ক এবং বিদাত ব্যবহার করে যদি আপনি এটা করেন তাহলে পরে এটা আপনি হারাম খাচ্ছেন সুতরাং ঘর বন্ধের ব্যবসা এই ব্যাপারে সকলকে সতর্ক থাকা দরকার যারা নিজেদের ঘরের বেবরকতি মনে করেন যে আমার ঘরে কোনো বরকত নেই আয়ে বরকত নেই তাদেরকে সতর্ক রাখা উচিত যে বরকত রাখার জন্য কি করা উচিত বরকত আনার জন্য কি করা উচিত ঘরে বরকত থাকছে না কেন সেটা আপনাকে জানতে হবে আর তা জানার জন্য আপনাকে সারি জ্ঞান শিখতে হবে যে ঘরে কেন বরকত আসে না যে মানুষের রক্ত প্রবাহিত হতে পারে রাখি রক্ত রক্ত যেমন সেরাই সেরাই চলতে পারে শয়তানও তেমনি সেরাই সেরাই চলতে পারে তাকে আপনি বাঁধ দিয়ে কি করে আটকাবের মূল হুজুর বিসমিল্লা বললে আল্লাহ নামের বরকোতে শতান আসে না আল্লাহ রসুল বলেছেন না যে বাড়ির প্রবেশ করার সময় বিষমিল্লা বলো তাহলে ঢুকতে পারবেন হ্যাঁ ঠিক কথা ওটা তো সারি পদ্ধতি ও তো আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহর নামের সাথে তো আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন এখানে কি আল্লাহর নাম নামের সাথে আর কি কিনছেন লাইল্লাখে বলছেন আর কবরে চাদর চড়াচ্ছেন দুটো বিপরীত জিনিস না বলে আমি তো লাইল আল্লাহ বলছি তো লাইল্লাহ বল তার মানে কি আর তুমি করছো কি যা বলছো তার বিপরীত কাজ করছো এটা তো হতে পারে না শয়তানকে বাঁধা দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যদি গ্রহণ না করেন তাহলে আপনার ঘরে বুঝতেই পাচ্ছেন যে বাসা বাঁধবেই আর বাসা বাঁধার জন্য শয়তান আপনার বাড়িতে প্রবেশ করার জন্য বিভিন্ন জিনিস আছে তার জন্য শয়তান আপনার ঘরে আসে যেমন মোহাম্মদ রসুল্ল সাল্লাম বলেছেন প্রত্যেক ঘণ্টির সাথে শয়তান থাকে তাই না তার মানে বাজনার সাথে শয়তান থাকে যে বাড়িতে টেপ রেডিও টিভি নেট বাজনা ঝমঝমে আওয়াজ আর চলছে ছমঝমে হিন্দি বাংলা গান চলছে আর বাজনার সাথে শয়তান থাকে তাহলে আপনি ঘর বন্ধ করলেন আর আপনার ঘরের ভিতরে এইসব চলছে শয়তানের জিনিসগুলোই চলছে তাহলে আপনার ঘর থেকে শয়তান যাবে না শয়তান আকর্ষণ হবে আরও আকর্ষণ হবে না হবে না শয়তান আকর্ষণ করার যন্ত্র আপনি ঘরের ভিতরে রেখে দিলেন আর শয়তানকে বন্ধ করার জন্য আপনি ঘর বন্ধ করলেন সে পদ্ধতিও ভুল সুতরাং সেই ঘর থেকে কিভাবে শয়তানকে আপনি দূর করবেন যে ঘরে এই অবস্থা আমি আনুষঙ্গিকভাবে আপনাদেরকে বলবো যে সরি পদ্ধতিতে কীভাবে ঘর বন্ধ করা যায় ঘর বন্ধ করার পদ্ধতি আছে না নেই আছে আপনি যদি চান যে আপনার ঘরে শয়তান আসবে না আপনার ঘরে রহমতের ফেরস্তা আসবে আপনি যদি চান যে আপনার ঘরে কোনো রকমের বেবরকতি আসবে না সবসময় বরকত আমার ঘরে অবতরণ করবে অবস্থান করবে তাহলে তার পদ্ধতি আছে সেই সব পদ্ধতি কী আনুষঙ্গিকভাবে আমি আপনাদেরকে উল্লেখ করছি সংক্ষেপে নম্বর এক বাড়ি প্রবেশ যখন করবেন তখন আপনি বিসমিল্লা বলবেন ঘর বন্ধ হয়ে যাবে যেমনি বিসমিল্লা বলে ঘর প্রবেশ করবেন ঘরে আপনার তালা পড়ে গেল ওখানে শয়তান ঢুকবে না ফাঁক দিয়ে ঢুকবে না যেহেতু আল্লাহর নাম নিলে আর শয়তান সেখানে যায় না যেহেতু আপনি ঘর ঢুকছেন আর আপনার নিয়ত আছে আপনি জানেন যে বিসমিল্লা বলে ঢুকলে আর শয়তান আসবে না কালাস বাথরুমে যাওয়ার আগে বিস্মিল্লা বলতে হয় তাই না বাথরুমে যাওয়ার আগে বিস্মিল্লা বলতে হয় না বিসমিল্লা বলতে হয় কেন যাতে করে আপনি বাথরুমের ভিতরে গিয়ে উলঙ্গ হবেন শয়তানের চোখে পর্দা পড়ে যাবে বিসমিল্লা বললে আপনার তাকে দেখতে পাবে না আপনাকে উলঙ্গ দেখতে পাবে না শয়তান মানুষকে উলঙ্গ দেখে আনন্দ পায় তাই না এই যারা বেপর্দা মহিলা তাদেরকে দেখে শয়তান আনন্দ পাবে তো শয়তানকে আনন্দ দেওয়া আমাদের উচিত না একটু বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা আলোচনা করব ইনশাল্লাহ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 जार्ध्यम सहजलम शिक्षा तार साधारण उदाहरण कल रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल टींद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 দর্শক মন্ডলী আবার আপনাদের সাথে সেই আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে নিজে থেকে আপনি ঘর বন্ধ করবেন আপনাকে ঘর বন্ধ করার জন্য কোন হুজুরকে ভাড়া করে আনতে হবে না কাউকে ডেকে আনতে হবে না আপনি নিজে নিজেই আপনার ঘর বন্ধ করতে পারবেন যার ফলে আপনার ঘর থেকে আপনার জিন শয়তান সব সমস্ত রকমের বেবরকতি এবং বালা মুসিবত দূর হয়ে যাবে নম্বর এক কি বললাম ঘর ঢোকার সময়ে বিসবিল্লা বলুন তখন শয়তান বলে চামুন্ডারা চামুন্ডা আছে না শয়তানের এই ঘরে না থাকার জায়গা আছে আর না খাবার আছে আমাদের এই খাবারে তাদের অংশ থাকে তাই না বিসমিল্লা বলে না খেলে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে তাতে খাবার কমে যায় না কেন ইত্যাদি সব গাইবি খবর আল্লাহ আলাম কিভাবে শয়তান অংশগ্রহণ করে কিভাবে সেখান থেকে খায় আল্লাহই জানে কিন্তু বিসমিল্লা বলে না খেলে পড়ে আপনার খাবারে শয়তান অংশী হয়ে যায় শয়তান তখন বলে এ ঘরে তোমা থাকারও জায়গা নেই খাবারও জায়গা নেই আর বাড়ি প্রবেশের সময় যদি বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার চলাদেরকে বলে যাক এ ঘরে পেলে থাকার আল্লাহ না খাবার সময় বিসমিল্লা বলল না তখন শয়তান বলে যাক থাকারও জায়গা পেলি খাবারও পেলি তাহলে নম্বর এক আপনাকে সময় ঘর ঢোকার সময় বিসমিল্লা বলতে হবে খাবার সময়ও বিসমিল্লা বলতে হবে তাহলে শয়তান আর আপনার ঘরে প্রবেশ করবে না কোন সায়তান নম্বর দুই ওইটাই পানাহার শুরু করার আগে বেশি মিলাম নম্বর 3 যথা নিয়মে কোরআন এবং বিশেষ করে সোরা বাকারা তেলাওয়াত করুন আপনি যদি ঘর বন্ধ করতে চান তাহলে ঘরে গান বাজনা তো রাখাই চলবে না তাই না বাজনা শোনা যায়জ না যেমন অশ্লীল জিনিস দেখা যায়জ না এইসব যন্ত্র ভালো জিনিস শোনা যায় খারাপ জিনিস শোনা যায় কিন্তু আর নাপস আম্মার আত্মবিশ্ব আত্মা তিন রকম আছে তাই নাফস তিন রকম আছে নাফসে নাফসে আম্মারা মোতমাই না অধিকাংশ মানুষ নাফসে আমার দিকে আছে সব সবসময় মন্দ প্রবণ ভালো জিনিস আছে কত শো চ্যানেল আছে ভালো দেখবেন কোথাও মন্দের দিকে মন যাবে তো গান বাজনা তো থাকবে না উপরন্তু আপনার বাড়িতে কি থাকবে কোরআন তেলাওয়াত করতে হবে বিশেষ করে সোরা বাকারা রাসুল্লা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শৈতান পালিয়ে যায় তাহলে ঘর বন্ধ করার জন্য কি করতে হবে বাকারা তেলাওয়াত করতে হবে ধার করে আনতে কাউকে না আপনি নিজেই পড়েন কিংবা ক্যাশের লাগিয়ে দেন ধার করে করা দরকার নেই পারবেন যে ব্যক্তি সুরা বাকবে নিয়মিত পাঠ করবে তাতে বরকত হবে যদি বর্জন করেন তাহলে এর বিরোধিতা করতে না। এর প্রতিদ্বন্দ্বিতা করতে না ছোট বাকারা যদি পড়া হয় অনেক সময়ে মানুষ জাদু করে এবং জাদু জিনিসটা সত্য তাই না আমরা বিশ্বাস করি জাদু করে আপনাকে জাদু করতে পারে বিভিন্ন মাধ্যমে জাদু করা জাদু করা হয়েছিল চুল বিক্রি করে তাই না পাড়াগ্রামের মহিলারা চুল বিক্রি করে চুল বিক্রি করা হালাল না হারাম বলবো ইনশাল্লাহ কোনো বৈঠকে যায় না মানুষের কোন অঙ্গ বিক্রি করা হালাল না চুল আর ওই চুল দিয়ে জাদু হয় মহিলা তুমি বাড়িতে আছো সুন্দরী সে বাড়ির বউ অথবা বেটি তুমি তোমার চুল বিক্রি করছো পুরুষের হাতে সেই চুল দিয়ে যদি জাদু করে তোমাকে জাদু করা হবে অনেক সময়ে আমি অভিযোগ শুনেছি যে আমার শাড়ি বাইরে মেলা ছিল দেখছি শাড়ির কোনটা কাটা কাঁচি দিয়ে কে কেটে দিয়েছে কেটে দিয়েছে না কেটে নিয়েছে কেটে নিয়েছে তা দিয়ে কী করা হয় জাদু করা হয় সুতরাং নিজের কাপড় চোপড় আপনি দেখবেন অনেক সময় চিকিৎসা করতে গিয়ে যারা ওই যে এই চিকিৎসা বলে জিন জাদুর চিকিৎসা করে তারা বলে যে যাকে জিন পেয়েছে জাদু করা হয়েছে তার ব্লাউজ নিয়ে এসো তার গেঞ্জি নিয়ে এসো বলে না বলে না হ্যাঁ এই যে এই চিকিৎসা হচ্ছে অবৈধ চিকিৎসা গেঞ্জি নিয়ে এসো ব্লাউজ নিয়ে এসো এ হচ্ছে অবৈধ চিকিৎসা নিজের পরিহিত লিবাস অথবা নিজের কোনো অংশ যেমন দাড়ি চুল ইত্যাদি এসব দিয়ে জাদু করা হয় সুতরাং জাদু থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে মহিলারা একজন এমন মহিলা বাড়িতে আছে যে মহিলার প্রতি পর যুবকদের নজর আছে অনেক সময়ে দুই তিনটে যুবকের নজর থাকে এবারে সেই সময়ে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয় কে তাকে বিয়ে করবে তখন ছেলেরা জাদু ব্যবহার করে তাকে পাওয়ার জন্য ওই যে টিভিতে প্রচার হচ্ছে তার বিছানা সদ্য তুলে এনে দেবে আপনি যদি তাবিজ নেন সেই তাবিজ ব্যবহার করেন কিংবা সেই মহিলাকে তাবিজটা দেন তো তার বিছানা শুদ্ধ আপনার ঘরে চলে আসবে দেখছেন জাদুর মাধ্যমে তো জাদু আমরা বিশ্বাস করি জাদু যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে আর যদি আপনি নিয়মিত বাড়িতে সোরা বাকারা পাঠ করেন তো জাদু জাদুঘর আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আপনার বিরুদ্ধে জাদু প্রয়োগ করতে পারবে না ঘর বন্ধ হয়ে গেল কিসে সুরাব আকারাতে ভাড়া করে না নিজে পড়ুন নিজে পড়ুন সুতরাং সুরাব আঁকারা থেকে শেষ পর্যন্ত দুটো আয়াত এই দুটো আয়াত যদি কেউ রাত্রে পরে সবার সময়ে পরে যথেষ্ট কিসের জন্য যথেষ্ট আপনার সমস্ত রকম জ্বালা যন্ত্রণার জন্য যথেষ্ট আর সাধারণত আমাদের দেশে বিশেষ করে পাড়া গ্রামে জ্বালা কত থেকে হয় জানেন কত রকম জ্বালা যন্ত্রণা হয় এক হচ্ছে জিনভূত অন্ধকার হলেই লোডশেডিং বা কারণ নেই তখন অন্ধকারেই কত রকম মনে হয় হ্যাঁ কেউ আসছে কেউ যেন করছে কেউ যেন কিছু শব্দ হলেই খুট করলেই কিছু না কিছু মনে হয় এক তো জিনভূত নম্বর দুই আপনার হিংহস্র জন্তু হয় সাপ বিছা না হয় কিছু এরও ভয় লাগে তাই না মানুষ মানুষ, চোর ডাকাত, কিংবা ওই যে কোন করে না। মহিলাদের পেছনে লেগে আছে এসে নিয়ে কোনো মানুষ আর নম্বর চার সেটা হচ্ছে রোগবালা, রোগ জ্বালা ইত্যাদি এই চার প্রকার নিরাপত্তা পেতে যথেষ্ট কি যথেষ্ট সোরাতল দুটো আয়াত আমাদের সময় কাছাকাছি আমার প্রশ্নটা হলো আপনি বললেন যে যে গানের মধ্যে বাজনা আছে বাজনা হারাম এখন ধরুন একটা ইসলামিক কবি একটা কথা লিখলো সেটাকে সুর দিয়ে গাওয়া হবে এখন যে গানটা গাওয়া হয় ফিল্মের মধ্যে তার বাজনাটাকে নেওয়া হল না কিন্তু তার সুতটাকে নেওয়া হলো নিয়ে সেই ইসলামিক কথাটা গানের মাধ্যমে গাওয়া হালাল হবে না ইসলামিক গান গাওয়া এর মধ্যে দুটো জিনিস আছে যে কোনো গান যদি হালাল হয় তা গাওয়া যায় কিন্তু কোনো এক শিল্পীর নকল করা কণ্ঠ নকল করা যাতে মনে হয় যেন এই ফিল্ম সেই গানটাই গাইছে এটা যায়জ না কোনো কণ্ঠস্ব নকল করা এটা ঠিক না আপনি আপনার সুরে গান কোনো একটা কবিতা নিজের সুরে গান যেটা ইসলামী গান হয় আর ইসলামী গান যদিও হয় তার সঙ্গে যদি মহিলার কণ্ঠে হয় তাহলে মহিলার কণ্ঠে গান শোনা পুরুষের জন্য যায়জ না তারপরে যদি আবার বাজনা দিয়ে হয় তাহলে বাজনার সাথে ইসলামী গান শোনা যায়জ না কারণ আপনি গান শুনবেন সে সঙ্গে বাজনাটা তো বাজতে পারবেন না বাজনা শুনতে হচ্ছে এই জন্যে আপনার ইসলামী গান যদি কেউ গজল আকার যাকে গজল বলে গজল আকারে যদি কেউ গায় এমন ইসলামী গান হয় যাতে কোন শিরিক নেই কোন বিধাত নেই তবেই যায় তাই না সিরিক বিদাত কিংবা অবৈধ কথা ঢুকালেই সেটা হারাম হয়ে যায় গানকে এই জন্যেই জিনা বলা হয় আলঘনা জিনা। গান হলো জিনার মন্ত্র মানে কোন গান যে গানে প্রেম আছে যে গানে ভালোবাসার কথা আছে যে গানে প্রেম নিবেদন আছে যে গানে মহিলার মানে রূপ বর্ণনা আছে এই শ্রেণীর গান সাধারণত হয়ে থাকে তো এই রকম গান এমনিই হারাম তাতে বাজনা থাকার না থাক যেমন মনে করুন এমনও গান আছে এমনও গজল আছে যাতে শির্কিদে আছে যেমন অনেকে গেয়ে থাকে সে যদি না ফুটিতো কিছুই পয়দা না হইতো না করিতো আরো কুরসির জ্বলিল ওরা বল কোন ফুলের কথা বলছে নবী মোহাম্মদ রসুল্লাহ আসলামের কথা ওরা ওই যে লাউ লাক কালামা খালাক তোলা ফলাক তুমি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না ওই জাল হাদিস দিয়ে তারা বলে নবীর জন্য সবকিছু সৃষ্টি তাহলে এটা কি হয়ে গেল সেদিকে হলো না হলো না তো এই যে একটা অমূলক বিশ্বাস আপনার গানের মাধ্যমে লোকে প্রচার করছে এ গান শোনা যায় না কারণ আপনার আঁকিদে নষ্ট হবে এমন গান শোনা যায় না যেটা ইসলামী মনে হলেও সাহাবাদের কথা বলছে কিন্তু এমন এমন কথা বলছে অবাস্তব আপনার ইমান খারাপ হবে যদিও তাতে বাজনা নেই শোনা যায় না আচ্ছা গান প্রথমত যদি অশ্লীল হয় কিংবা অসার হয় যার কোনো অর্থ হয় না এমন গানও আছে যার কোনো অর্থ নেই কেবল সুর লাগিয়ে দেওয়া হয়েছে যদি অশ্লীল হয় অসার হয় তাহলে তা এমনিতেই হারাম তাতে বাজনা থাক আর না থাক মহিলা কণ্ঠে হোক আর না হোক প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী প্রোগ্রামে আপনারা থাকবেন বাকি আলোচনা আরও আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेकमुज साल अर्थात तुम्हारा नाम करो ज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 उहीदारावाहिक दास आज रात रत एगारोट पुन सम्प्रचार सकाल दसटाय बांगलदेश